Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi rabbil alamin Wa salatu wa salamu ala Sayyidil mursalin Nabiina wa imamina wa qaidina Wa qudwatina Muhammadin alayhi Wa ala alihi wa ashaabi Wa azwajihi wa dhuriyati Wa ala man tabi'ahum Bi insanin ila yawmiddin Allahumma ja'alna ma'ahum bimannik Wa karamika ya akramal akramin Amma ba'd شو پیدا شکس روزا پیٹی بھی পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক মোবারকবাদ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বড় গুণা তথা কবিরা গুণাগুলোকে নিয়ে কারণ আমাদের মাঝে অজান্তে অথবা জেনে শুনেও অথবা না বুঝে কখনো বা বুঝেও আমরা কবিরাগুনায় জড়িত হয়ে যাচ্ছি নিজে পরিবারে সমাজ অথবা সামাজিকতার কারণে কিন্তু জেনারা কাউ উচিত কবিরা গুণা তও বা ছাড়া রব্বুল আলমিন ক্ষমা করেন না আর যদি কবিরা গুণা থেকে কেউ বেঁচে থাকতে পারে নিজ অনুগ্রহে তার ছোট ছোট অপরাধ ক্ষমা করে দেন জান্নাতের দরওয়াজা তার জন্য উন্মুক্ত হয়ে যায় বন্ধুগণ আর এই জন্য আমাদের এই উদ্যোগ যাতে করে আমাদের সবার জন্য আলমিন তার জন্নাতের দরওয়াজাগুলো মুক্ত করে দেন জাহান্নামাদের জন্য হারাম হয়ে যায় আর আমরা সত্যি আল্লাহর গুলাম হতে পারি কবিরা গুনামুক্ত সগিরা গুণা স্বাভাবিকভাবে ক্ষমা হয়ে যাবার সুন্দর বাস্তবতা দিয়ে সুন্দর উপহার দিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিনা গুণা নিয়ে আলোচনা করতে চাই আর তা হল এবং তারপ করা আল্লাহ এবং তার রসুলের উপরে মিথ্যা বলা এটির কবিরা গুনা আল্লাহ সুহানের স্রষ্টা কুলকায়না তিনি একাই সৃষ্টি করেছেন করে বলেছেন আকাশ আর জমিনের কোথাও যদি উদয় আর সূর্য এর মধ্যে কোথাও কোন পরিবর্তন নেই একটি সুন্দর নিয়মের মাধ্যমে চলছে তা প্রমাণ করে একজন স্রষ্টাফানা সবকিছু তিনি সৃষ্টি করেছেন শুধু তাই না যারা রব্বুল আলমীকে অস্বীকার করে যারা আল্লাহ সুফান ওদেরকে মানতে চায় না আরদা প্রশ্ন করে দেখো ওদেরকে কে আকাশ আর জমিন সৃষ্টি করেছেন রবিন বলেছেন অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সুফান সুতরাং তারা সবকিছুর স্রষ্টা তিনি সবকিছু সৃষ্টি করেছেন ইমানদার যেমন বলে কাফের পুষ্টিকারাও বলে হয়তো সানন্দে বলে না চাপে পড়ে বলে হয়তো বা ইমানসহ বলে না বেঈমানির চেতনায় বলে স্বাভাবিকভাবে রবিত বলে দিয়েছেন কর আনালি কারিমে কত জাতের অবিশ্বাসী লোকজন রয়েছে কিন্তু একটু সমুদ্র ভ্রমণ করতে যাক না হয়তো টাকার গরমিতে ক্ষমতার গৌরবে আল্লাহকে অস্বীকার করার অন্ধ চেতনা থেকে নিজের বিশাল বহর নিয়ে সমুদ্রে গেল কিন্তু যদি ঝড় শুরু হয় মনের অজান্তে ডাকতে থাকে আল্লাহ ভাল আহ না আজকের এই সময়ে প্লেনে বিমানে যদি কেউ চরে মাঝে মাঝে জাম্প করে হাওয়া ছেড়ে দেয় তখন যত বড়ো নাচ থেকেই হোক হৃদয় থেকে আল্লাহকেই ডাকে যদি কোনো অসুস্থতা পেয়ে যায় চরম বিপদ হয় তাহলে মনে রোজানের হৃদয় থেকে ও আল্লাহ বলে চিৎকার করে ওঠে এটা সতত প্রমাণিত তো আল্লা সুফান সবকিছুর স্রষ্টা তিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপর যদি কেউ মিথ্যা বলে এটা কবিরাগুনা অপরাধ আল্লাহ সুফান নিজে অনুগ্রহ করে আমাদের সৃষ্টি করে আমাদের সরল সঠিক রাস্তা বাতলে দেওয়ার জন্যে পাঠিয়েছেন যুগে যুগে নবীগণ আলিমুসালাম আর তাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্ব নী মোহাম্মদ যা কিছু বলেন সবই ওহি সবই রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রত্যাদেশ রসুল সাল তালি সাল্লাম থেকে কিছুই যিনি বলেন না আমাদের হেদায়তের জন্য আল্লাহ সুফান আদেশ আর নির্দেশনার ভিত্তিতে যিনি কথা বলেন তার উপর যদি কেউ মিথ্যা বলে নিঃসন্দেহে অপরাধ তব্বুল আলমিন আমাদের ক্ষেত্রে হেফাজত করুন কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আমাদের মাঝে অপরাধ রয়েছে হচ্ছে এবং আছে আমরা যদি এই অপরাধের ইতিহাস দেখতে চাই তাহলে আল্লাহর নিজে কোরআন তুলে ধরেছেন জবুর মুসা আলি হিসালাম এর উম্মদ গন এর জন্যে তারই মাধ্যমে রব্বুল আলমিন দিয়েছিলেন তওরাত কিন্তু মুসাআলি হিসাল পরে তারা উঠিয়ে দিয়েছে প্রথমত উচ্চারণ করতে গিয়ে উলট পালট করেছে কখনো নিজেরা লিখেছে নিজে লিখে বলেছে আল্লাহ পক্ষ থেকে এসেছে কালামকে পরিবর্তন করে রব্বুল আলমিনের নামে মিথ্যা রূপ করেছে আল্লাহ যা বলেননি তা বলেছে বলেছেন কেমতের কঠিন দিনে দেখতে পাবে তুমি যারা আমার উপরে মিথ্যা রূপ করেছে তাদের চেহারা কালো হয়ে যাবে ইহুদ এবং রোহবানরা তার প্রা সুলগণের উপরে আলি হিবুসাল্লামের রূপ করেছে আর এই মিথ্যারূপ করে করে তারা কি রক্ষা পেয়েছে কর আনল আমাদের সময় ইতিহাস তুলে ধরেছে রক্ষা পাইনি। সফলতা পেতে পারিনি সমৃদ্ধি পায়নি দুনিয়ায় পরকালে তো অবশ্যই সুতরাং আবলাস বৃথারোপ করার এই যে ধারাবাহিক ইতিহাস বিভ্রান্ত জাতিগুলোর দ্বারা হয়েছে আজতা হচ্ছে আজও তাদের বংশধরদের মধ্যে এমনটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা তাদের হেদায়তের জন্য দোয়া করি রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত ন করুন আমিন এবার আসুন আমাদের কথা যদি চিন্তা করি আমরা যারা মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহের রুমাত হয়ে এই পৃথিবীতে কোরআন আল করিম পেয়েছি রসুল সল্লাহের মাধ্যমে তাদের অবস্থা কি আমাদের মাঝেও আল্লাহআ নামে মিথ্যারূপ কি কম নয় বরং অনেক বেশি রয়েছে কম তো নয় বরং অনেক বেশি বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ রূপ করা হচ্ছে আল্লাহান উপরে মিথ্যারূপের বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে এর মধ্যে একটি প্রক্রিয়া হল আল্লাহ সুফান মানুষের জীবনযাত্রার প্রত্যেকটি অধ্যায় এবং প্রক্রিয়াকে সুষ্ঠ ন্যায়সঙ্গত কল্যাণের বাস্তবতায় পরিচালিত হওয়ার জন্য বিধান দিয়েছেন আল্লাহ বিধানকে যদি কেউ না মানে এটা মিথ্যারু বললাম যে আল্লাহর দেয়াব আইনটা ভালো নয় বরং আমাদেরটা ভালো তাই করছি রব্বুল আলমীনের প্রদত্ত অনুশাসন বাদ দিচ্ছি দি নিজেদের মন গড়া মতো চলছি বলছি এতেই ভালো এতেই কল্যাণ কল্যাণ চেয়েছেন আমাদের তিনি নিজে ফেরেস্তাদের বিতর্কের বিপক্ষে আমাদের পক্ষ অবস্থান নিয়ে আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়ে খালিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন রব্বুল আর আমিনের এই যে অনুগ্রহ ভুলে গিয়ে তার উপর মিথ্যারূপ আমরা করছি আজকে হচ্ছে তাই এবং তার সকল সেক্টরে বিভিন্নভাবে বিভিন্ন নামে আর আচরণে বিভিন্ন প্রক্রিয়ায় আল্লাহ মিথ্যারূপ হচ্ছে রসুল সাল্লাহ আলী হোসলের উপরে মিথ্যারূপ হচ্ছে বিভিন্নভাবে তা যেমন ব্যক্তিগত প্রক্রিয়ায় ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক প্রক্রিয়ায় পারিবারিক পর্যায়ে সামাজিক প্রক্রিয়ায় সামাজিক পর্যায়ে রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনেও হচ্ছে রসুল সাল্লাহ আসলামের মিথ্যারূপ হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপরে মিথ্যা মিথ্যা বলা কওয়া অথবা করা কবিরাগনা আল্লাহ সফল তার উপরে কেউ যাতে মিথ্যা বলতে না পারে এই জন্য রহমত করেছেন সর্বশ্রেষ্ঠ একটি রহমত তিনি আমাদের জন্য করেছেন তা হল তিনি আলকোর আন আল করিম আলকর আন আল যে কোন ধরনের বিকৃত অবস্থা থেকে নিজেই হেফাজত করেছেন রব্বুল নিজেই বলেছেন আমাদেরকে বাঁচানোর জন্যই করেছেন কোরআনকে তিনি সংরক্ষণ করবেন আর হা কোরআন করিমের ব্যাখ্যাই তো হাদি শরীফ তাই হাদিস শরীফ কেউ রব্বুল আলমিন নিজেই সংরক্ষণ করছেন আল্লাহ অনুগ্রহেই সংরক্ষিত হচ্ছে যেহেতু করান হলো ওহিয়ে মাতলু তেলাওয়াত করা হয় এমন ওহি আর হাদিস হলো ওহি এগাই মাতলু যা তেলাওয়াত করা হয় না অথচ যুগ যুগ ধরে তার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সালের কথা কাজ সমর্থন আর গুণাবলীকে সংরক্ষণ করেছে। পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্মগ্রন্থ আর কোনো ব্যক্তিত্বের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এত বেশি পুঙ্খানুপুঙ্খরূপে সংরক্ষিত হয়েছে খুঁজে পাওয়া যাবে না এটা আল্লাহ সুফানা তারা নিয়ামত আমাদের জন্য। জন্যে করল করিমকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়েছেন সুন্নাকে হেফাজতের ব্যবস্থা তিনিই করেছেন অথচ এর পরেও আল্লাহ আসুফানা হুয়তালা এবং তার হাবিবের উপরে মিথ্যারোপ হচ্ছে বন্ধুগণ আমরা এর বাকি বিষয়গুলোকে নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 मुमिन व्यक्तर बारंगलमय मुमिनेच्छलता उर्जित हम से कृतज्ञता प्रकाश करण कर তার ওপর বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহি মুসলিম চতুর্থ খণ্ড মন গলানো অধ্যায় হাদিস সংখ্যা সাত থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ছিল কাজের নির্দেশ দিবে যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছিয়ে কথা এবং তার রসুল মিথ্যা রূপ করছি কিভাবে করছি বন্ধুগণ তা যদি এর প্রক্রিয়াগুলো আলোচনা করি যাতে এই কবিরা থেকে আমরা হেফাজতে থাকতে পারি এবং দূরে থাকি নিজে পরিবার পরিজনকে নিয়ে রব্বুল আলমিনের অনুগ্রহে ধন্য হওয়ার জন্য দেখুন না আমরা যারা মানুষ আমরা যারা ইমান এনেছি বিশেষত আমাদের জীবনকে ফকিরগণ খুব সহজ বিশ্লেষণের জন্য দুইটি ভাগ করেছে একটু এই বাদাত আর একটি হলো মামালাত জীবনের একটি অংশ এই বাদাত আর একটি অংশ হলো পারস্পরিক লেনদেন আর মহামালাত সামাজিকতা তার মানে আল্লাহ সুফা তালার অধিকার একটি বিষয় আরেকটি বিষয় হল সমাজ আর সামাজিক মা বাবার হক তো আল্লাহ সুফা আনা আমাদেরকে তথা মানব আর দানবকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অধিকার এবার আল্লাহ সুফান আওতলার অধিকার কি কি তা নিজে কোরআন আলী কেমে তিনি বলে দিয়েছেন কিভাবে তা অধিকারগুলো আদায় করতে হবে তাও তিনি বলেছেন আল্লাহ সফান আওতলার কি কিভাবে কি প্রক্রিয়া আদায় করতে হবে রব্বুল আলমিন এবং তার হাবিব মহাম্মদ রসুল আল্লাহ সাল্লসমতা বলে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন বাস্তবে করে কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রসুল প্রদর্শিত বলে দেয়া তার অধিকারের বিপরীতে অন্য কোনো বিষয়কে আল্লাহর অধিকার বলে দিতে চাই এটা মিথ্যারূপ নয় অবশ্যই আর তাই তো ভাবে আল্লাহর উপর মিথ্যারূপ হচ্ছে যেমন আল্লাহ সফর নিজে কর আন ক্যিমে বলেছেন নবিহে আমার কোন বান্দা যদি আমার ব্যাপারে তোমাকে প্রশ্ন করে তুমি নবী উত্তর দেওয়ার দরকার নেই আমি বলছি রব আল সওয়াল এবং জবাব সোয়াল এবং জবাব দিয়ে ওইয়ালাকা বলে যতকুটু প্রশ্নের উত্তর দিয়েছেন সব জায়গায় মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন বলেছেন কুল নভি আপনি বলে দিন কিন্তু একটি মাত্র জায়গায় ব্যতিক্রম রব্বুল আহমিন বলেছেন নবী হে আপনাকে যদি প্রশ্ন করে আমার কোনো বান্ধা আমার ব্যাপারে আপনি মাধ্যম হওয়ার দরকার নেই ইনি কারিব কারণ আমি আমি আল্লাহ তার অতি নিকটে বুদ্ধা আবাদ ডাকে তখনই ডাকে সারা দিই রব্বুল আহমিন বলে দিলেন আল্লাহকে ডাকার জন্যে কোনো মাধ্যম লাগে না আমরা যদি মনে করি না মাধ্যম লাগবে কোনো মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না কিন্তু আল্লাহর আল্লাহ আসহনা হো তাহালা মাখ্যাতুল আমার তৎকালীন কাফের এবং মুসিকদের ধ্বংস হওয়ার কারণ তাদের কুফরির কারণ উল্লেখ করে এদের মধ্যে ছিল তারা আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু তারা বলতো মা না এই দেব দেবী লুজ্জা ওদের এবাদত করি কারণ আল্লাহ অনেক উপরে ডাইরেক্ট যেতে পারবো না তাই ওদের মাধ্যমে ময়ের ধাপের মতো ওদের মাধ্যমে আল্লাহর কাছে ঠিক এমনি রব্বুল আলমীর মিথ্যারূপ আমাদের দ্বারা হচ্ছে না আমরা যারা আল্লাহ সব অনেক দূরে মনে করি আমি নিজে বললে হবে না আরেকজন মাধ্যম লাগবে বন্ধুগণ আমাদের জানা উচিত রব্বুল আহিন ডেকে বলেছেন নামাজের শেষ দাদাও আখতারি শেষদাদিন আল্লাহর অতি কাছে পৌঁছে যায় মানুষ তা অতি কাছে পেয়ে নিজের কথা যে বলতে পারে না আরেকজন মাধ্যম দিয়ে বলবে সেটা আল্লাহর করছে রব্বুল আলমিন বলছেন আমি সরাসরি শুনি সে না মাধ্যম লাগবে না শুধু তাই না বিভিন্নভাবে জীবিত আর মৃত গাছ আর বৃক্ষ পাথর আর পাহাড়কে আমরা মাধ্যম বানাচ্ছি ইবাদতের অনেক ক্ষেত্রে ইবাদতের অনেকগুলো বিষয়ে রাব্বুল আলামীনের বিধানকে পালতে নিজের মন করা, নিজের মত অথবা কোন অতীত হয়ে যাওয়া কোনো বুজুর্গের মতকে কোরআন হাদিসের উপরে প্রাধান্য দেওয়ার মাধ্যমে কি আমরা আল্লাহর উপর বিত্যারোপ করছি না উচিত ছিল যা বলেছেন আল্লাহ সুফান যা বলেছেন তার রসুল মোহাম্মদ সাল্লাহ তাল আলী হুসাল্লাম যথার্থ প্রমাণিত হলে শুনবো আর মেনে নেব কিন্তু আজ আমরা কয়জন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুফা আল্লাহু তাল্লার আদেশ রব্বুল আলমিনের নিষেধ আস্রামের সুন্না বাস্তবামল গ্রহণ করছি আর কয়জনে কোরআন আর সুন্না বাদ দিয়া নিজের মন করা অতীত হয়ে যাওয়া কোনো বুজুর্গের কথাকে প্রাধান্য দিচ্ছি এর দ্বারা কি আল্লাহর মৃত্যার কবি রাখুন হবে না বন্ধুগণ শুধু তাই না আল্লাহ আল্লাহু আল্লাহ মা আর বাবার সাথে ভালো ব্যবহার করার অংশকে যে তার ইবাদত বলেছেন এর মধ্যেও অনেক ক্ষেত্রে আজ আমরা আল্লাহ এবং তার তারসুরের নির্দেশনা মানছি না নিজের মতো করে আল্লাহ এবং তার তারসুরের মামালাতের ক্ষেত্রে মিথ্যারূপ করছি মানুষের অধিকারের ক্ষেত্রে মিথ্যারূপ করছি। এই মিথ্যারূপের বাস্তবতাও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই অনেক ক্ষেত্রে আমরা যারা আলে মোলামা ওয়াজ মাহফিলগুলোতে মন গোড়া সমানে বলতে থাকে মন গোড়া আল্লাহ নামে তার রসুলের নামে বলে দিল্লা আল্লাহ এবং তার ঠিকানা জাহান নামে জেনে নেয় সুতরাং অনেক ওয়াজ মা ফিলে না জেনে আল্লাহ এবং তার রসুলের নামে কথা চালিয়ে দেয়া হচ্ছে মিথ্যা রূপ করা হচ্ছে আর এই জন্যে আওয়াজ হচ্ছে मानुषर माजे परिवर्तन चेतना हा अल्लाह सुना दावत शर्तिली अदल आला आगे जेने नीते तार पुरे बोलते दावा क्यों आज हम समाजे दावा नाम ना जेने अनेक कथा आल्लासूल बिुद्धे आल्लासर नामे जा অনেক আলে মোলা মারাও আল্লাহ হেফাজত করুন হেদায়ত করুন তাই যারা বক্তা যারা ওয়াজ করেন তাদের সতর্ক হওয়া উচিত একটি শব্দ একটি কথাও যা আল্লাহ ভান বলেনি তা বলা যাবে যা রসুল সাল্লাহ আসলামের সাথ করেনি তা অবশ্যই বলা যাবে না শুধু তাই না এই অপরাধটুকু তৈরি হয় বাহবা কোরআনুর চেতনা থেকে যত বেশি রং লাগাইয়া বলা যায় তত বেশি বাহ পাওয়া যাবে অথচ সত্যের মধ্যেই আসল রং সত্যকতা হৃদয় থেকে বলুন মানুষের হৃদয়ে হৃদয় থেকে হৃদয়ে হে আসার রাখতে হে পারি মগার তাকতে পারওয়ওয়াজ রাখতে আল্লাহ ইকবাল বলেছেন হৃদয় থেকে বলুন হৃদয়ের ভালোবাসা নিয়ে বলো সত্য কথা হয়তো শোনা যাবে কর্কশ কিন্তু পৌঁছে যাবে হৃদয়ের কোণে বন্ধুগণ আজকে আমাদের সমাজে এই এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়া হচ্ছে না বলে আল্লাহ সভায় এবং তার তারসুলের বিরুদ্ধে মিথ্যারূপ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আল্লাহ এবং তার তারসুলের বিরুদ্ধে মিথ্যারূপের আরেকটি বাস্তবতা হলো ব্যক্তিগত যোগ্যতা নেই শিক্ষাগত যোগ্যতা নেই শোনাশোনা কথা আল্লাহ এবং তারসুলের নামে বলা রসল্লাহ তাল আলি ওসাল্লাম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি কেবল শোনা কথা আমার নামে বলে অথবা শুনে শুনে বলে বেড়ায় তার জন্যে যথেষ্ট মিথ্যাবাদী হওয়া মিথ্যাবাদী হওয়ার জন্যে এতটুকুই যথেষ্ট যে একটি ব্যক্তি যা শুনবে তা বলে বেড়াবে অথচ শোনার আগে নিজেকে প্রস্তুতি নিতে হবে কার কথা শুনছি আর দ্বিতীয়ত শুনলাম যখন তা যাচাই বাচাই করে মিলিয়ে নিতে হবে সত্য না মিথ্যা দলিল সহ না বিহীন, সত্যি রব্বুল আলমিনের কথা তার হাবিবের কথা নাকি না শোনা মাত্রই কোনো কথা বলা যাবে না যথার্থ যাচাই বাছাই না করা পর্যন্ত তাই কেবল শোনাশোনা কথা এর মাধ্যমে আল্লাহ এবং তারা সুলের বিরুদ্ধে মিথ্যারোপ করা হচ্ছে ইবাদতের অনেকগুলো বিষয় আজকে আমাদের সমাজে অনেকগুলো দিবস অনেকগুলো রাত অনেকগুলো কায়দা অনেকগুলো কানুন ইবাদতের নামে চালিয়ে দেয়া হচ্ছে জেনে রাখা উচিত ইবাদত মানে আল্লাহ সফানতার নৈকট্য লাভের মাধ্যম আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম ইবাদতের সবগুলো বিষয়ে নিজের জীবনে করে দেখিয়ে যাওয়ার জন্য আদিষ্ট ছিলেন্লাম করেন কারণ আল্লাহ বিদায় হজের দিনী রসুল সাল উপরে সার্টিফিকেট দিয়েছেন কমপ্লিট করে দিয়েছেন দিনকে নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য পরিপূর্ণ জীবন ব্যবস্থায় সন্তুষ্ট হয়ে গিয়েছেন তাই ইমা মালিক রাহিমা উল্লাহ সুন্দর করে বলেছেন যে ব্যক্তি সবের নিয়ত নতুন কোনো কাজ ইসলামের সূচনা করে সেজন্য এই কথাই বলতে চায় যে আল্লাহ সুহান রসুল মোহাম্মদুর রসুল উল্লাহ সাল ইসলাম রেসা আলাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছেন আলিক সুতরাং সবাবের নিয়তে কোনো কাজ করা যাবে না যে কাজটি রব্বুল আলমিনের হাবিব করেন নাই সবের নিয়তি এমন যে কোনো কাজ করা রসুল সামের উপর বৃদ্ধারোপ করা শুধু তাই না সরাসরি সাথে সাথে আল্লাহ সফান ওপরও বৃদ্ধারোপ করা কারণ আল্লাহরই দায়িত্ব তার ইবাদতের সকল ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে দেয়া আর এই জন্যেই তিনি রসুল পাঠিয়েছেন আর রসুলসালসামও নিজের দায়িত্ব পালন করেছেন বন্ধুগণ আজকে বিবিদ্ধভাবে ইবাদতে মহামালাতে আখলাকে আর চরিত্রে কথায় আর আচরণে ওয়াজে আর মাহফিলে বিভিন্নভাবে আমরা দলিল বাদ দিয়ে আব্বাহ এবং তার রসুল মুহাম্মদ রসুল সালসুপে মিথ্যা রূপ করছি এর দ্বারা নিজেও ধ্বংস হচ্ছে কবিরা গুনায় লিপ্ত থেকে অন্য কেউ ধ্বংস করে দিচ্ছি আর তাই অনেক নামাজ পড়ি অনেক রোজারা কি অনেক হজার জাকাত দিই কোনো উপকার নেই কোনো রিটার্ন আসছে না আসুন না আমরা সবাই মিলে আল্লাহ এবং তার সুলের বিরুদ্ধে মিথ্যারোপ করার মতো কবিরা গুনা থেকে বেঁচে থাকি আল্লাহ আমাদের তৌফিক দিন আমিন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 যা অপছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে জানতে হলে দেখুন ইসলামে অধিকারের আদেশ প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়